আমরা যে যগ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে ভুল ছুটি জনিত বহু বৃদ্ধ ঠিক মত দেখতে পাচ্ছি না যে কি শব্দ স্পষ্ট হচ্ছে না আরো কারো কপি আছে এই ভাগবতে বহুবিধ কি আছে কি আমি ঠিক দেখতে পাচ্ছি না বহুবিধে বহুবিধ বিঘ্নের সম্ভাবনা চাই আমরা জানি না নিশ্চিত ভাবে চা ফল লাভ করা যাবে কি না ধূমে ধার বিবর্ণা আমাদের দেহকেছেন যে যগনাগ্নি প্রজলিত করেছিলেন তা অবশ্যই ধূম এবং সংশয়ে পূর্ণ ছিল কেননা তাতে অনেক ছিল তাই প্রথম দেয় অত্যন্ত অভাব এই প্রকার যজ্ঞ অনুষ্ঠানে যদি একটিও ভুল হয় তাহলে সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হয় ঠিক এই প্রকার যজ্ঞেরও কোনোভাবে লঙ্গল দিয়েও সফল নির্ভর করে রূপ। এবং তাই আর তার ফল অনিশ্চিত তেমনি এই কলিযুগে যজ্ঞ অনুষ্ঠানের ফলও এইসব অনিশ্চিত এবং লোক দেখানো যজ্ঞ অনুষ্ঠান করে এই কলিযুগে হরিনাম সংকীর ছাড়া অন্নক্ষণ যু নয় এই তারা নির্দেশ করে না সেই অপ্রাকৃত কার্যকলাপে কথা শ্রবণ কর করতে করতেছিলেন খাদ্য আহা খর ফল যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করা যায়নি ভগবানের কথা শ্রবণ করা সুফল করা যায় উপলব্ধি এইভাবে ক্রিয়া করে নৈমেশ রণ্য ঋষির যজ্ঞাগ্নে ধূমে ভাবে বিশেষ ক্লেশ অনুভব করেছিলেন এবং সেই যজ্ঞের ফল হয়াছিলেন। ব্রহ্ম পুরাণে শ্রী বিষ্ণু শি কে বলেছেন যে এই কলিযুগে মানুষ বিভিন্ন প্রকার কণ্ঠায় ফোনা হাওয়া ফলে সক্ষাম খার্মা এবং মনোধর্ম প্রসূত জ্ঞানে অনার্থ প্রয়াস করবে কিন্তু তারা যখন ভগবত ভক্তিতে যুক্ত হবে তখন তার ফল নিশ্চিত এবং অবসম্ভাবি এবং সেই পঞ্চা অনুসরণে কোন শক্তির অপচয় হয় না। অর্থা ভগব যথার্থল পথিকথব জড়শন সফল ওম জ্ঞান জ্ঞানঞ্জনশিমিজেন নম শ্রীচৈত মনোভীষ্ট মহ্যম দাদা বন্দেহম শ্রীগুড় শ্রী পরমল শ্রীগুদ সহজন রঘু নিত সজীব সৈতম সাবধূত ব্রজন সহিত চৈতন্য শ্রীরাধা কৃষ্ণ পাগল মলিতা হে কৃষ্ণ করুণা সিধ দীন বন্ধো জগৎ পথে কুপেশ কম কন গৌরঙ্গী রাধে বৃন্দাবশ্বর সুতি প্রণমান পঞ্ছাথ্যিপা সিংহেভ্যো বৈষ্ণবেমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য ভগুনি শ্রীবৈবাস গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে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 সমস্ত লোক সন্তুষ্ট হবে না। বিশেষ করে যারা অবৈধভাবে চেষ্টা করে তাদের ইন্দ্রিয় সুখের জন্য তো যজ্ঞ বিধি হচ্ছে একটা অনুষ্ঠান যা দ্বারা আশক্ত আসক্ত লোকের করতে পারে তাদের ইন্দ্রিয় তৃপ্তি পূর্ণ করা এবং সাথে সাথে ভগবান এ আরাধনা করতে পারে তো কর্মী লোকের উদ্দেশ্য আছে ইন্দ্রিয় তৃপ্তি কিন্তু যজ্ঞ বিধি দ্বারা সেই কলুষিত ইচ্ছা শুদ্ধ হতে পারে কারণ যজ্ঞ হচ্ছে যজ্ঞর ভগবান বিষ্ণুর আরাধনা কর তো এইভাবে কর্মকাণ্ডীয় যজ্ঞ দ্বারা ভগবান বদ্ধ জীবদের সুযোগ দিচ্ছে যাতে তারা ধীরে ধীরে কলুষিত ইচ্ছাগুলো থেকে শুদ্ধ হতে পারে এবং তার শুদ্ধ বক্তির রাজ্যে প্রবেশ করতে পারে মূর্খ লোকরা সেটা জানে না তারা মনে করে যেই, যজ্ঞ কর উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্দ্রিয়ত আর কিছু না এবং ভগবান আছেন কিন্তু ভগবানের একমাত্র দায়িত্ব আছে আমাদের সমস্ত ভৌতিক ইচ্ছাগুলোর সাধন কর পূর্ণ করো কর্মখণ্ডে মানে কার্মীজন এইভাবে যজ্ঞ করে এবং তাদের বিশেষ সৌভ যদি থাকে তারা ভগবানের শুদ্ধ ভক্তদের সংগতি পেয়ে বুঝতে পারে যে এই জড় জগতে কোন রকম প্রকৃত সুখ হচ্ছে না নিজের অনুভূতিতেও সেই জ্ঞান লাভ করা যায় সেই উপলব্ধি লাভ করা যায় যে আমরা এই তো প্রয়াস করে ধুমধাম করে সুখ শান্তির লাভ করার জন্যে কিন্তু তবু আমাদের জীবনে অনেক রকম সংঘাস হয় ক্লেশ হয়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 পালন করে কি যজ্ঞ করার মনে পশুদের মত কোন বিধিনিষেধ পালন না করে আমরা চেষ্টা করতে পারি আমাদের ইচ্ছা গল্প পূর্ণ করতে কিন্তু আমরা যদি শাস্ত্র থেকে কথা শুনে যে পশুদে মতো আমরা যদি চেষ্টা করে তাহলে আমাদের ভবিষ্যৎ স্থিতি হবে পশুর শরীর ধারণ সেই কথা শুনে আমাদের ভয় হাওড়েছে এবং শাস্ত্র থেকে এতেও আমরা শুনতে পারি যে পশুদের মতো ভোগ বিলাশ করার থেকে আরেকটু সুযোগ আছে দেবতা মতো ভোগ বিলাশ কর তো আমরা যদি ভৌতিক ভোগ বিলাশ করতে চাই তাহলে আমরা কেন চেষ্টা করব না স্বর্গ যেতে স্বর্গলোকে যেতে কারণ সেখানে তেইতম ভুগবার স্বর্গলোক বিশাল বিশাল ইন্দ্রিয় সুখ প্রাপ্ত হয় তো এইভাবে লোকদের যদি বিশ্বাস হয় সাস্ত্র উক্তিতে তো নিজের জীবনে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 দেবতা গণ খুব চিন্তা করে যে হইত অশোরিকগণ আমাদের আক্রমণ করবে এবং সেখানেও কারণ সেটা সার্গ লোক কিন্তু সব বদ্ধজীব তো তো সেখানেও পরস্পর লোকদের মধ্যে মানে দেবতাগণের মধ্যে পরস্পর ঈর্ষ এবং হিংসা হয় এবং এই চিন্তা ও হয় যে আমি এখন সাগে মত ভোগ করছি এবং আপসদের সাথে নাচতে পারি কিন্তু কিছুদিন পরে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 তো বুদ্ধিমান লোকের হরে কৃষ্ণ জয় প্রভুপা জয় প্রভু জয় প্রভু বুদ্ধিমান লোকের এই সব বিচার বিবেচনা করে বুঝতে পারে যে কিং সুখম মারুত নাম কথায় আছে সুখ এই জড় ধাম আমরা সুখী হলেও জন্মাইশ্বর্য সুত্রুই লাভ করার দ্বারা তো মৃত্যু সাবাহার চাহাম মৃত্যুরূপী ভগবান আমাদের সব ধন সম্পত্তি বড় স্থিতি ইত্যাদি হরণ করে তো পূর্ণ কার্মে ফল হচ্ছে জন্ম ঐশ্বর্য সুতে উচ্চ কুলে জন্মগ্রহণ করা ঐশ্বর্য ধন সম্প্রতি সম্পন্ন হওয়া জন্ম ঐশ্বর্য সুত উচ্চশিক্ষিত হওয়া এবং শ্রী রূপবান্ধব কিন্তু এই জড় জগতে মুখ্য লক্ষণ আছে যে দুঃখালয় দুই লক্ষণ দুঃখালয় যে বিশাল সুখ অনুভব করলেও এই মানে সর্গলকে এই জড় জগতে লক্ষণ আছে যে এই জায়গা এই জড় জগৎ দুঃখময় আছে তো বিশাল সুযোগ থাকলেও সুখের জন্য কোন রকম সুখ হচ্ছে না সেটা শুধুমাত্র সুখে প্রতিবিম্ব এবং দুঃখ যা আছে সেটা বাস্তবে এই জড় ইন্দ্রদেবের সুখ সেটা ও অবাস্তবিক সেটা সুখে যা আছে সেটা প্রকৃত এই জল জগৎ দুঃখময় আছে এবং দুঃখায়াম আশাশতম এবং সক প্রকার সুখে সুবিধা যার জন্য আমরা এই তো প্রয়াস করি তো ফেললেও অনেক কষ্ট পরে ওই সুখ সুবিধা পেল আশা এইসব কথা বিবেচনা করে বুদ্ধিমান লোকের অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা প্রস্তুত হয় ব্রহ্মজিজ্ঞাস পরম সত্ত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 শুদ্র শুদ্র ধর্ম পালন করে এবং স্ত্রীগণ স্ত্রী ধর্ম করে তো এইভাবে স ধর্ম পালন করার থেকে যজ্ঞ যজ্ঞ করলে ফলিত হবে তো যজ্ঞবিধি পালন করার শুধুমাত্র যজ্ঞ সময় নয় কিন্তু তার আগে যাতে যজ্ঞ যজ্ঞের সুফল হবে সেই জন্য ঠিকমতো সব বনাশ্রম ধর্মে বিধি পালন করতে হবে এই যজ্ঞ বিধি বৈদিক সভ্যতা কেন্দ্রবিন্দু আছে কিন্তু যজ্ঞ করার জন্য। প্রথমে সকলে ঠিক মতো বনাসম ধার্মা বিধিগুলো পালন করতে হবে তো একজন কর্মী যদি বুদ্ধিমান হয় বুঝতে পারে যে জন্মাইশ্বর্য স্মৃতে শ্রী প্রাপ করার জন্য যজ্ঞ করার দরকার না কিন্তু চার জন্যেই যজ্ঞ বিধি বর্জন করা না ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অনারসিত কার্ণ ফলাম কারাম কার্ণ করোতিহাসী যোগী ছা নানাগ্নে না চাকা এই প্রকার তথা জ্ঞানী আছে যারা যজ্ঞ বিধি বর্জন মনে করে যে আমরা স্বর্গে যেতে চাই না সেজন্য আমরা আর কোন যজ্ঞ করব না কিন্তু শ্রী কৃষ্ণার্জুন বলেছেন যে যারা এইসব কথা বুঝতে পারে যে শুধুমাত্র ধর্ম পালন করার জন্যে নিষ্কাম ভাবে যজ্ঞ করে সেই রকম জ্ঞানী তো তা কথিত ত্যাগি থেকে আরো অনেক ভালো তো যজ্ঞ কর হয় কর্মকাণ্ডে যজ্ঞ করো হয় জ্ঞান কাণ্ডে এবং বিশেষ করে যজ্ঞ কর হয় ভক্তি ধর্মে ভগবান বিষ্ণুর সন্তুষ্টি করজন্য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 আমরা ভগবানকেই আমরা চেষ্টা করছি যজ্ঞ দ্বারা ভগবানকেই সন্তুষ্ট করা কিন্তু ভগবানের থেকে আমরা কিছু নিজে ইন্দ্রিয় সুখে জন্ম ভগবান ভগবানের থেকে আমরা কিছুই চাই না যা ইন্দ্রিয় সুখ সেই কোন সুখ হচ্ছে না আমরা সব কিছু করি যাতে ভগবানের আ প্রাকৃত ইন্দ্রিয় গুলো সন্তুষ্ট হবে ঋষি কেই না ঋষি কেই সেই বক্তির উচিত এই তো ভক্তি তো কর্মী জ্ঞানী এবং ভক্ত সকলে উচিত ধর্ম আছে যজ্ঞ করে কিন্তু আ ভক্তরা কি জন্ম করে এবং ভক্তরা কি জন্ম করে তার মধ্যে অনেক বড় আছে অভক্তেরা করে তাদের নিজে স্বার্থের জন্য কার্মীজন করে যাতে ভগবানের আশীর্বাদ তারা ইন্দ্রিয় ভোগ করতে পারে এবং জ্ঞানেরা যজ্ঞ করে যাতে সুখ প্রয়াস থেকে মুক্ত হতে পারে এবং তারা নির্বিশেষ ব্রহ্মায় লীন কিন্তু অনাবিলা শূন্য ভক্তরা যজ্ঞ করে যাতে যজ্ঞ যজ্ঞ ভোগ ভগবান নারায়ণ সন্তুষ্ট হবে তো এই হচ্ছে যজ্ঞ বিধি রহস্য নয় অনুষ্ঠান করেছে। কিন্তু শুরু থেকে বুঝতে পেরেছেন যে এর থেকেই ধুমে চারা আর বেশি কিছু হবে না যজ্ঞাগ্নি আছে তার থেকেই ধূম হচ্ছে এবং ওই ধূম আমাদের ক্লেশ দিচ্ছে কিন্তু এ দ্বারা কি মুক্তি হবে সেইটা সন্দ ওই ঋষিরা লোকদের কল্যাণের জন্য একটা মহান যজ্ঞ অনুষ্ঠান করেছে কিন্তু তাদের সন্দেহ ছিল যে এ দ্বারা কারো কল্যাণ হবে কি না সেজন্য তারা জিজ্ঞেস করেছে লোকদের প্রকৃত কল্যাণ হবে এবং উত্তর আছে যে কলি যুগে নাম ছাড়া কোন যজ্ঞ বিধি সফল হবে না ফল হতে পারে ধূম কিন্তু যজ্ঞের প্রকৃত ফল যে ভগবান সন্তুষ্ট হবে সে হবে না এই রকম ও হবন যজ্ঞ বিভস্ত করলে এই খলি যুগে তো তা কথিত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 যা দ্বারা ভগবান সন্তুষ্ট হতেন কিন্তু এই কলি যুগে ব্রাহ্মণের সব লোভ আছে তারা শুধুমাত্র যজমানের থেকে দক্ষিণা চায় তো অন্তজামী ভগবান সেই সব বুঝতে পারেন এবং সেই জন্য কৃত্রিম যজ্ঞ উদ্দেশ্য পূর্ণ করে না এই জন্য এই খলিযুগে শুধুমাত্র একরকম যজ্ঞ অনুমোদিত আছে শাস্ত্রের দ্বারা হরেণ নাম হরেণ নাম হরেণ নাম এবং কেবলম খ্রেব না শ্রেবচীর এই কলিকালে হরিনামের ছাড়া আর কোন যোগ যজ্ঞ ধ্যান ইত্যাদি পূর্ণ হতে পারে না এই কলি যুগে আমরা যজ্ঞ অনুষ্ঠান করতে পারে নিজের প্রতিষ্ঠা স্থাপন করার জন্য না আমরা যোগাভ্যাস করতে পারি যাতে আমাদের শরীরে হতে পারে কিন্তু ধর্ম অনুষ্ঠানে প্রকৃত ফল ভগবানকেই সন্তুষ্ট করা সে তো এই ফলিযুগেই শুধুমাত্র হরিনামের ধারা সম্ভব হয় তো এই কথা প্রচারে তো হত্যা হবে এই বাংলাদেশে লোকেরা অনেকে এই কথা স্বীকার করে যে ছাড়া অন যজ্ঞ অন অনপ্রকার যজ্ঞ অনপ্রকার ধার্মিক বিধি চলবে না সফল হবে না এই কলিযুগে অনেকে এই কথা স্বীকার করে কমপক্ষে মুখে স্বীকার করে কি বাবে ওই নাম যজ্ঞ করতে হবে এ প্রচার করা খুব দরকার আছে বৈষ্ণব সমাজে অনেকবার দেখা যায় বাংলাদেশে পেশাধারী কেতনীয় ওই নাম যজ্ঞ করে সেই রকম নাম যজ্ঞ আষ্ট প্রহা চব্বিশ প্রহা নাম শুধু নাম অপরাধে যজ্ঞ নাম হয় না পয়সা ময়ে নাম হয় না নাম তো ক্রয়াজন নাম হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ তো ভগবান হচ্ছেন তার নাম এবং ঔষধি দ্বারা ভগবানের কৃপা লাভ হয় না করে ভগবানের কৃপা লাভ করা যায় না তো নামে এর দ্বারা সকলে সম্পূর্ণ মঙ্গল হয় কিন্তু নাম কিনা।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 অনুসারে নাম উচ্চারণ করে তাদের উপদেশ আমরা যদি পালন না করি তাহলে নাম অক্ষর উচ্চারণ করলে সে তো নাম হবে না সেটা নাম অপরাধ হবে আমি যদি মনে করে যে আমি নাম জপ করতে পারি তার থেকে সব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 আমরা শীঘ্র প্রেম দহন বর লাভ করতে পারি ভগবানের থেকে কিন্তু বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু না পাই কৃষ্ণ পদে প্রেম নাম অপরাধ করলে তো বহু অনেক অনেক জন্মে সেই রকম কৃত্রিম নাম জব করলেও তো প্রেম ফল হবে না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 শুদ্ধ নাম শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচার করি বাংলাদেশে ছিল এবং দৈব ক্রমে সাক্ষাৎ হলো এই মহান নামে প্রচারকের সাথে যার নাম অ্রহ্মচারী এবং সেই ব্যক্তি আমাদের বলেন যে তোমরা বিদেশ থেকে এল ফেরে যাও সেখানে নাম প্রচার কর এই দেশে অনেক নাম প্রচা চলছে আমি নাম প্রচার করি মহানাম ব্রত হয়ে আমি নাম প্রচার করি এই দেশে নামে মহিমা প্রচার করার দরকার আমরা উত্তর দিলাম যে এই দেশে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 তো বাংলাদেশে বৈষ্ণব সমাজের মধ্যে ইস্কনের প্রচার শুধু নিরামিষ আসি হতে সেটা আমাদের উদ্দেশ্য নয় শুধু নিরামিষ নিরামিষই হাওয়া থেকে শুদ্ধ ব্যক্তি হয় না তো এই শুদ্ধ গৌরিয়া প্রণালিতে শুদ্ধ গৌরিয়া প্রণালী এবং অশুদ্ধ মাছ ভোজি প্রণালীতে কি তফাৎ আছে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 হরি কৃষ্ণ বল এবং নিরামিষ্ণ সেটা আমাদের প্রচার নয় আমাদের প্রচার হচ্ছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম তো মাছ খাওয়া সেটা এই রকম ভক্তি বিঘ্ন কিন্তু চা ছাড়া আরো অনেক আছে সব রকম অন্ন অভিলাষণ করা অপরাধ হয় তো অনেকেই নিরামিষ ভৌজি আছে কিন্তু তাতে অনেক ভৌতিক ইচ্ছাগুলো আছে কিন্তু রূপকোশামে প্রচা হচ্ছে অনাষিত শূন্য কাম জ্ঞানা দাবৃত আনুকূল্য কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম উত্তম ভক্তি যা দ্বারা ভগবান সন্তুষ্ট হন তার কি লক্ষণ আছে মুখ্য লক্ষণ আছে যে শুদ্ধ ভক্তরা ভক্তি করেই শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি করার জন্য এবং নিজে কাল্পনিক সার্থ কাম এ না জ্ঞানের দ্বার তার সেই রকম কোনো ইচ্ছা নেই তারা ভক্তি অনুষ্ঠান পালন করে কৃষ্ণ শুধুমাত্র মনে শুধু শুধু ভক্তরা সব কিছু করে যা অনুকয় অনুকূল হয় কৃষ্ণ সন্তুষ্টের জন্য এবং যা প্রতিকূল হয় কৃষ্ণ ভক্তিতে সেইসব তারা বর্জন করে সেই জন্য তারা নিরামিশ আমিষহ কায় না কারণ শ্রীকৃষ্ণ বলেন ভদ্রম পুষ্ক ফলং তয় মে ভক্তা প্রয়চিত ভক্তি উপহারিতাম আসন আমি Bhakti Sahite ভক্তি সহিত আমাকে যদি ফুল ফল জল পাতা ইত্যাদি আমাকে নিবেদন করবে আমি অবশ্যই সেগুলো গ্রহণ করব। তো শুদ্ধ কৃষ্ণ ভক্তরা শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে শরীরের নিবাহ করার জন্য সেই জন্য তারা নিরামিষ শুধুমাত্র শাখাহারি হাওয়া থেকে কেও শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না তো আমাদের প্রচার হচ্ছে নিরাপরাধে কৃষ্ণ নাম প্রচার করে উচিত তো অপরাধ কি আছে অপরাধ হচ্ছে যা আরাধনা বিরুদ্ধে না আর বিপরীত মানে সব কিছু যেই শ্রীকৃষ্ণের অনুমোদিত নয় সেটা অপরাধ তো আমরা যদি বাইরে আরাধনা ভক্তি কার্য করে কিন্তু মনে মধ্যে অনাভিলাশ মনে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি চার যেকোনো অভিলাষ পোষণ করে তাহলে আমাদের ভক্তি शुद्ध होते नाम श्रवण करते श्रीमुख थे मिश्रित बात शास्त्र अभिन्न से श्रवण करते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 ক্ষম উচ্চরণে পূর্ণা আত্মসমর্পণ করতে হবে এইসব কথা আমরা যদি না বুঝি না জান তাহলে নাম করলেও আমাদের কৌপনিক ধারণা থাকবে কৃষ্ণ কে আছে কি জন্য তা নাম জপ করা উচিত জন্য যাতে আমাদের স্পষ্ট ধারণা থাকবে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 বিশ্বাস নেই নামে তো নামে বিশ্বাস গড়ে তুলনার জন্য প্রচার করতে হবে কিন্তু অনেকেই নাস্তিক আছে নামে বিশ্বাস নাই ভগবান বিশ্বাস নাই তো অন্য অন্য লোক কে অন ভাবে প্রচার করতে হবে কিন্তু প্রচারের চরম স্তর হচ্ছে সবাইকে বলতে সবাইকে এই স্তরে নিয়ে যেতে তো হরিনাম করো কৃষ্ণের সন্তুষ্টির জন্য হরে কৃষ্ণ এই কন রাখছি কোন প্রশ্ন যদি থাকে এবং জিজ্ঞেস করুন কারো প্রশ্ন নেই এর অর্থ কি কেউ আমার কত বুঝিনি বুঝে কিন্তু মনে করে তার কোন হচ্ছে না নাকি না সবাই ওই সমস্য কত প্রশ্ন হচ্ছে না নাকি কোন গুপ্ত প্রভু কিন্তু আপনার কিছু মন্তব্য আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি রাম হরি রাম রাম রাম করে আপনারা এই খুব উৎসাহী আছে নিরাপরাধে নাম করতে সেই জন্য আপনাদের এখনো প্রশ্ন খুব উৎসাহী আছে নাম করার জন্য হরে